আবু হুরাইরা যে আল্লাহ রসুল রাকাত আদায় করে সালাত শেষ করে ফেললেন জুল ইয়াদাইন রদ্লাহ তালাহু তাঁকে বললেন হে আল্লাহ রসুল সালাদ কি কম করা হয়েছে না আপনি ভুলে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম অন্যদের লক্ষ্য করে বললেন জুল ইয়াদাইন কি ঠিক বলেছে সাহাবিগন বললেন